আমরা الله عليه একটা গুন যে গুণটি প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা দরকার বিশেষ করে দায়ের মধ্যে অবশ্যই থাকার দরকার সেই গুণটি হলো আল্লাহাক আল্লাহাক অবহেলা না করা আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহাকের নিয়ামত ভোগ করছি নানা নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে সুসজ্জিত করেছেন একটা কথা আমরা দেখি লক্ষ্য রাখি যে মনে করুন আমরা যখন খাবার খাই খাবার খাওয়ার সময় আমি পানি পান করলাম অথবা খাবার খেলাম খাওয়ার সাথে সাথে সেটা নিচে চলে গেল গলার মধ্যে কেমন যেন একটা লক লেগে গেল এবার যদি আমি আবার মাথাটা নিচুর দিকে দেই পা উপরের দিকে দিই তখন কিন্তু খানাগুলি আবার মুখ দিয়ে বের হয়ে আসে না তো দেখুন আল্লাহ পাকে কত বড় নিয়ামত আল্লাহ সুান হতো তাহলে এই লক লাগিয়ে দিয়েছেন অটো যদি আমরা এই এই লকটা যদি না থাকতো তাহলে মাথা নিচু করলে খাবারটা আবার নিচে থেকে বের হয়ে যেত কত সমস্যা হতো আল্লাপাকে কত বড় নিয়ামত এরকম ভাবে আর অনেক বড় বড় নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে সাজিয়েছেন আমি এরকম নিয়ামতের জন্য নিয়ামত ছোট হোক বড় হোক আল্লাপাকে সকল নিয়মের শক্তি আদায় করা শ্বাস একবার নাক দিয়ে ভিতরে যায় আর একবার বের হয় একবার যদি ভিতরে গেল আর বের হল না तक देखा जा मृत्युबरण करीब शेष गणते थी निजे शर मध्य लक्ष्य नियम खुजे पा जा बर्णना शेषा আমরা আল্লাহ এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ করে দেবেন আমি নিয়মত সম্পর্কে দুটো ঘটনা শোনাতে চাই আপনাদেরকে একবার মুসা আলহি সাল সালামের একটি ঘটনা হজরত মুসা আলিহি একবার তিনি আল্লাহ দরবারে যাচ্ছেন দেখা করতে তোর পাহাড়ে পথে একজন নাফরমান বান্ধার সাথে দেখা নাফরমান ব্যক্তি মুসা আলীহি সাল সালামকে যে মুসা তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ তুমি একটু আল্লাহকে জিজ্ঞাসা করিও যে আমার জন্য আমি এত নাফরমানি করি আমার জন্য কি শাস্তি আল্লাহাক রেখেছেন সামনে চলছেন মুসা আলিহি সাল সালাম সামনে চলার পর কিছুক্ষণ পরে দেখা হলো একজন বুজুগের সাথে অনেক আল্লাহ দীর্ঘদিন থেকে সে আল্লাহ পাক এবাদত করছে আল্লাহ বন্দী দাসদ্ধ করছে এবার আল্লাহ কে জিজ্ঞাসা করিয়েন আমি এতদিন পর্যন্ত আল্লাহ নামত আল্লাপাক এর জিজ্ঞাসকার করছি আল্লাহাকের আবাদত বন্দী করছি এর জন্য আমার এই এবাদতের বিনিময়ে আল্লাহা আমার জন্য কি রেখেছেন আর ওই বুজুর্গ ব্যক্তিকে বলে দেবে যে তোমার জন্য একটি জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো এখন মুসাআল সাল্লা যখন নাকি ফিরছেন ফিরার সময় প্রথম দেখা হলো বুজুর্গের সাথে আপনি যে আল্লাপাহাকে ইবাদত করেন আপনি যে আল্লাপাহের বন্দে গিয়ে দাস গুলামী করেন এর জন্য আল্লাহ সুবাহান তবরতলা আপনার জন্য একটা জান্নাতের ঘোষণা করেছেন জান্নাত দেবেন মনটা খারাপ হয়ে গেল চেহারা কালো হয়ে গেল লোকটি চেহারার মধ্যে একটা রাগ চলে আসলো সে খুব রাগান্বিত অবস্থায় নাফরমান আল্লাহবুল্লা আলমিন তার উপর নারাজ হয়ে গেলেন এবার সামনে চলছেন চলতে চলতে মুসা আলহ ইসালাম চলছেন দেখা হলো নাফরমান ব্যক্তির সাথে নাফরমান ব্যক্তি জিজ্ঞাসা করলো যে মুসা কি খবর আমার জন্য কি সংবাদ নিয়ে বললেন যে দেখো আল্লাহ সুত বলেছেন যে তুমি যেহেতু আল্লাহ করো আল্লাহ আপাকে নি করার কারণে আল্লাহ সুবাহন হতে আলা তোমার জন্য একটি জাহান নামের ব্যবস্থা করেছেন লোকটি একথা শোনার সাথে সাথে সে খুশি হয়ে আনন্দের আনন্দ উচ্ছ্বাস সে করতে লাগলো মুসা আলাইসাল্লাম খুব আশ্চর্য আশ্চর্য বোধ করলেন খুব আশ্চর্যাম দেখুন আমি তো ভেবেছিলাম আমার নফরমানি করার কারণে আমার আল্লাপাকে সাথে আল্লাপাকে নফরমানি করার কারণে আল্লাহ হয়তো আমার নামটা ওনার বান্দাদের যে নামের লিস্ট আছে ওই লিস্ট থেকে তুলে আমি এত নফরমানি করার পরেও আল্লাহ সুহান হতে পারে মনে রেখেছেন পরবর্তীতেহান আল্লাহ পাকের কাছে গেলেন আল্লাহ আবাহ তাকে বললেন আমার ওই নাফরমান তার জন্য আনন্দের জন্য সে আদায় করল তার জন্য জান্নাতের ঘোষণা করা হল আর আমার ওই বুজুর্গ ব্যক্তিকে বলবে সেহেতু নাফরমানি করেছে তার নাফরমানির জন্য তাকে জাহান্নাম ঘোষণা করা হয়েছে প্রিয় বন্ধুগণ আমি আর একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই যে এই সুক্রিয়া আদায়ের আল্লাপের কি নিয়ামত আজকে আমরা আমাদের আমরা নিজেদের আমাদের আল্লাহ নিয়ামত গুলিকে মনে করি আমাদের নিজেদের কৃতকর্মের ফসল আমাদের কর্মের কারণে এসব নিয়ামত আমরা ভোগ করছি বা এসব আমাদের কাজ আমাদের মনে করি বিষয়টি এমন নয় আমি একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি একজন বুজুর্গ ছিলেন বড় আল্লাহ ছিলেন তো উনি খুব একা একা থাকতে পছন্দ করেন তিনি দেখা করতে চাইলেন কিন্তু উনি দেখা করতে দেন না এক পর্যায়ে অনেক কষ্ট করে তার কাছে গেলেন গিয়ে বললেন হুজুর আপনি বলুন আপনার কি দরকার উনি হাদিয়া পেশ করলেন হাদিয়া নেন নাই হাদিয়া ফেরত দিয়েছেন বলে আপনি কি চান বলে তোমার কাছে কি আছে তুমি আমাকে কি দিবে তখন বাচ্চা খুব রাগান্বিত হলো রাগান্বিত হয়েছে কি নাই যে আপনাকে দিতে পারব না এবার বুজুর্গ বললেন দেখো মনে করো তুমি তোমার এমন একটা রোগ হয়েছে যে প্রসাবের রাস্তায় প্রসাব করা বন্ধ হয়ে গেছে এখন তুই প্রসাব করতে পারছ না এখন অনেক ডাক্তার দেখেছ কেউ কোন ডাক্তার কোন লাভ হয়নি পুরো দেশের ডাক্তার শেষ একজন ব্যক্তি এসে বলল सामने खूब कष्ट कर मारा जाए तो अवस्था हाकिम इसे बलो रोगाधान देव क्योंकि सर्व अपने बादशाही जो अर्धेक अपना दिए दी তখন তুমি কি করবে যে তুমি একদিন মৃত্যুর বসে থাকবে না তোমার অর্ধেক বেঁচে আসবে অর্ধেক রাজত্ব তাকে এবার বললাম ঠিক আছে তোমার রোগ ভালো হয়ে গেল এবার কিছুদিন পরে এবার প্রসাব বের হওয়া শুরু হলো এমন বের হওয়া শুরু হলো আর বন্ধ হয় না এখন তুমি অনেক ডাক্তার দেখিয়েছ কোথাও লাভ হচ্ছে না মানুষের সামনেও যেতে পারছো না লজ্জার ব্যাপার एक पर लिखे दिए दिवस बुजुर्ग देखो तुम्हारे प्रसाद अल्लाह पकर पक्षा और बंद हवा नाम मध्यम तुम्हारा पुरा राजत्तव दिए दिल तुम्हें कि दिव्य बुजुर्ग আমার বন্ধুগণ এই আল্লাহ পা নিয়ামত ছোট থেকে ছোট নিয়ামতকে কদর করা আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করা আল্লাহ রসুল্লাহ ইসলাম এই নিয়মতের সুক্রিয় আদায় করতেন এই জন্য আমরা যারা দায়ী আমরা যারা মুসলমান আমরা সর্বদাই আমরা খেয়াল রাখব যে আমাদের কোনো নিয়মকে যেন আমরা অবজ্ঞা না করি কোন আল্লাহ বলে তোমরা যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবাহ ইং ক্যাফার তুম আর তোমরা অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার শাস্তি খুবই কঠিন আল্লাহ আমাদেরকে আদর্শ আদর্শবান হয়ে আমাদেরকে আল্লাপাকে ছোট থেকে ছোট সকল নিয়ে আমাদের শুক্রিয়া দেওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবীলিন